তিনি বলেন আল্লা আদায় করেন অতপর খুদবা দিলেন যে ব্যক্তি সালাতের যেন পুনরায় কোরবানি করে তখন আনসারদের মধ্যে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আমার প্রতিবেশীরা ছিল উপবাসী অথবা বলেছেন দরিদ্র তাই আমি সালাতের পূর্বেই জবে করে ফেলেছি তবে আমার নিকট মেসাবুক আছে যা দুটি হৃষ্টপুষ্ট বক্রির চাইতেও আমার নিকট অধিক পছন্দ সই নবী সাল্লা সাল্লাম তাঁকে সেটা কুরবানি করার অনুমতি দিন